আবু কাতাদা রদ আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলয়াল্লাম জোহরের প্রথম দুরাকাতে সুরা ফাতিহার সঙ্গে আরও দুটি সুরা পাঠ করতেন প্রথম রাকাতে দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন কখনো কোনো আয়াত শুনিয়ে পড়তেন আসরের সালাতেও তিনি সুরা ফাতিহার সাথে অন্য দুটি সুরা পড়তেন প্রথম রাকাত দীর্ঘ করতেন ফজরের প্রথম রাকাতও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষেপ করতেন